এই পৃথিবীর বাইরে আছে কি মানুষের থেকেও শ্রেষ্ঠ কোনো প্রাণী আর সেই প্রাণী কি আপনাকে দেখাতে পারে নতুন একটি দিশা সানডে সাসপেন্স রবিবার দুপুর বারোটায় পুনঃপ্রচার রবিবার রাত এগারোটায় আর শনিবার বিকেল চারটে রেডিও মিরচি নাইনটি এইট এ বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদেরই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প বাবু বন্ধু গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় তেরোশো আটষট্টিতে অর্থাৎ উনিশশো সালে প্রধান চরিত্রে পঙ্কু বাবু, পঙ্কুবাবু শ্রীপতিবাবু রামকানাই ভৈরব চকর্তী নিধু মোক্তার বাবু এবং অ্যাং শুরু হচ্ছে ঙ্কুবাবুর বন্ধু বাবুকে কেউ কোনোদিন রাগতে দেখেনি সত্যি বলতে কি তিনি রাগলে যে কিরকম ব্যাপারটা হবে কি যে বলবেন বা করবেন তিনি সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাখবার যে কারণ ঘটে না তা মোটেই নয় আজ বাইশ বছর তিনি কাঁকুড়গাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র এলো গেল কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা কালী পুজোর রাত্রে তাঁর পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া এই এসবই এই ২২ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বাবু কিন্তু কখনও রাগেননি বল মাঝে মাঝে গলা খাঁকরিয়ে বলেছেন এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে আর একটা কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটি করে ভালো ছাত্র প্রতিবারই থাকে বাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারই সার্থক হয়ে যায় এই সব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর বাটি করে মূর্কি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রাজিলের মানুষকে কো মাছের গল্প সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়া অ্যাটলান্টিস মহাদেশের গল্প এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন শনি রবিবার সন্ধ্যেবেলাটা বাবু জান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন আর যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দুমাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কি জানি হলো হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই আর যায় কোথা এমন সুযোগ কি এসব লোক ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বাবুকে যাচ্ছে তাই ভাবে না জেহাল হতে হল মৃত্যুদের তেতুল গাছটা তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়লো ঝাঁপিয়ে এই আড্ডারই চক্রান্ত আর কি ভয় অবশ্যই পাননি বাবু। তবে চোট লেগেছিল তিন দিন ঘাড়ে ব্যথা ছিল আর সবচেয়ে যেটা বিশ্রী তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে একাকার হয়ে গিয়েছিল ঠাট্টার একই রকম রে বাপু এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দিয়ে দেওয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না হলে বাবু কি ভাববেন একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তাঁর তার উপরে আবার তার তাঁর বাবু না হলে ছলেই না তিনি বলেন একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে নইলে আর আড্ডা ডাকো বঙ্কুবিহারিকে আজকের আড্ডার সুর ছিল উচ্চ গ্রামের অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট খটকা না ফসকা এই গোছের কি একটা নাম সেটা নাকি চারশো মাইল উপর দিয়ে বনবন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন তারপর তিনি সেটা নিধু মোক্তারকে ডেকে দেখান কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অমলান বদনে বা বললে পুলিশেও ধরে না তাই সবাই ফোড়ন দিচ্ছেন বাবু বললেন যাই বলো বাপু এসব স্যাটেলাইট ফিলাইট নিয়ে মাথা ঘামানো আমাদের শোভা পায় না বৈঠক চিবুতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিতে যেন তোমারই পাওনা রাম কান বয়সটা কম সে বলল। আমার মানা হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য বাবু বললেন রাখো রাখো সব মানুষ না তো কি বাঁধরে বানাবে নিধু মুক্তার বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম তাতে না হয় লোকটোক নেই কেবল একটা জন্তর পাক খাচ্ছে তা সে তো লাট্টু পাক पखाओ घरेट रके भाइ चंडीबाब नाटेटाल खा सुनी रकेट तुझी देश तैयारी हत गले टागर गिट कल मान রামকানাই বলল ঠিক বলেছেন আমাদের কাছে রকেট ও যা ঘোড়ার ডিম তাই ভৈরব চকর্তী বললেন ধরো যদি অন্য গ্রহ টহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো এলাই বাকি তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না তা আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অপসরে বাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদু মৃদুস্বরে বললেন ধরুন যদি এইখানে আসে নিধুবাবু অবাক হবার ভান করে বললেন ব্যাও আর কি বলছ হে কে আসবে এইখানে আর কত থেকে আসবে বাবু আবার মৃদুস্বরে বললেন অন্য গ্রহ থেকে কোন লোকটোক ভৈরব চক্রী তার অভ্যাস মতো একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন এইখানে এই গন্ডগ্রামে লন্ডন নয় নিউ ইয়র্ক নয় মাই কলকাতাও নয় একেবারে এই কাকুর গাছই তোমার তো সক্ষম নয় বাবু চুপ করে গেলেন কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন অসম্ভাব কি বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা অত যদি হিসেব করে নাই আসে কাকুর গাছিতে না আসা যেমন সম্ভব আসাও তো ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তাঁর মুখের দিকে চাইল তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী কলায় বললেন রাখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসে তবে এটা জেনে রেখো খেদে কাজ নেই আর অত বোকা থার নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে चंडीबाबू निधु मुक्तारे कोमरे खोचा मेरे इशाराय बुबू के देखिए नैा नैा गलायलें मन है बंकु ठीक है বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে স্বাভাবিক কি বলো হে নিধু ধরো যদি একটা কোথায় পাচ্ছে শুনি নিধু মুক্তার সাই দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো যাই বলো যদি বলতে হয় তো এরাই বা কি কম ওই তো শ্রীপতি বাবু উঁটের মতো থুতনি আর ওই ভৈরব চক্কর্তি কচ্ছপের মতো চোখ ওই নিদুমক্তার ছুঁচো रामकाना छागल चंडीबाबू चामची के बंकुबाबूर चोखे जल एलो पड़ल लगे भेजना मन टा भारी गहर था चलेना सी उठले ना कि श्रीपति बाबू जान व्यस्त हो पड़ल हतो कई र কাল তো ছুটি বসু চা খাও না আজ আসি পরীক্ষার খাতা আছে কিছু নমস্কার রামকানাই বলল দেখবেন বঙ্কুদা আজ আমার অমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতেরও বাড়া সানডে সাসপেন্সে আজ বঙ্কু বাবুর বন্ধু উনিশশো সালে সত্যজিৎ রায়ের লেখা সন্দেশের জন্য প্রথম ছোট গল্প সত্যজিৎ রায় ভালোবাসতেন গল্প বিজ্ঞানের গল্প উনিশশো সালে তিনি দি এলিয়ান নামক একটি চিত্রনাট্য লেখেন যেখানে একটি ভিন গ্রহের প্রাণী পদার্পন করছে এই গ্রাম বাংলায় আর বন্ধুত্ব করছে সাধারণ মানুষের সঙ্গে অনেকটা বাবুর বন্ধু গল্পটার মতোই এই ছবিটা তৈরি হবার কথা ছিল হলিউডে নানা কারণবশত ছবিটা শেষমেশ তৈরি হয়ে ওঠেনি কিন্তু আমাদের ঘরের লোক বাবু এবং একদিনের পরিচয় সেই আপন করে নেওয়া অ্যাং বাবু আজও আমাদের আপাতত সানডে সাসপেন্সে বাবুর বন্ধু শুনছেন বাবুর বন্ধু কাঁকুরগাছি প্রাইমারি স্কুলের ভূগোল ও বাংলার মাস্টার মশাই বাবু। সবাই তাকে নিয়ে ঠাট্টাই আর কি করলেও তিনি কারুর উপর কক্ষণ রেগে যান না অপদস্ত হবেন জেনেও তিনি যান শ্রীপতি মজুমদারের আড্ডায় শ্রীপতিবাবুর আড্ডায় বাবুকে নিয়ে সবাই বিস্তর হাসাহাসি করলেন কারণ বঙ্কুবাবু বলেছিলেন ভিন গ্রহের থেকে যদি প্রাণী আসে তাহলে সেই প্রাণীর কাকুর কাঁকুরগাছিতে আসতে বাধা কোথায় বাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাশের বাঁশবাগানের মাঝ বরাবর এসে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেয়ে না এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল অন্য দিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না হঠাৎ খেয়াল হল যে বাঁশ বনে আজ ঝিঁঝি ডাকছে না একদম না সেটাই তফাত অন্যদিন যতই বোনের ভেতর ঢোকেন ততই ঝিঁঝির ডাক বাড়ে আজ ঠিক তার উল্টো তাই এমন থমথমে ভাব ব্যাপার কি ঝিঁঝিগুলো সব ঘুমুচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিশ্বে গিয়ে পূপ দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে বনের মধ্যে খানের যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা কোলাপি আভা আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আলোটা স্থির বাবু এগোতে লাগলেন কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় এ যেন ঠিক সেই রকম ঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন থেকে হাত দূরে বড় তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকায় উপর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছলিত হয়ে চুতুর দিকের বনকে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবুর স্বপ্নেও কখনো দেখেননি অবাক বিশ্বয়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয় অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে শ্বাস মানুষের বুকে যেমন উঠে নামে কাঁচের ঢিবিটা তেমনি নামছে উঠছে বাবু ভালো করে দেখবার জন্য আর হাত এই গিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার বড় মুহূর্তে তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে আর শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছোতে কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটা স্পন্দন আস্তে আস্তে থেমে গেল সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত গানে তালা লাগার শব্দটা তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মতায় চিৎকার চমকে গিয়ে থ আবার কি ভাষা বাবা হ্যাঁ হার বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকার শুনে ঙ্কুবাবুর বুকটা করে উঠল এই যে ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা বঙ্কুবাবু ঢোকিলে বলে উঠলেন বঙ্কুবিহারি দত্ত স্যার বঙ্কুবিহারি দত্ত প্রশ্ন এলো বঙ্কুবাবু চিচিয়ে বললেন একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন নমস্কার বলার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলে পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাঁচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এল প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা লিখলিখে শরীরের মাথাবাদে সমস্তটাই একটা চকচকে গোলাপী পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো লোম বা চুলের লেশমাত্র নেই হলদে গোলগাল চোখ দুটো এমনি উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে তার তিন হাত দূরে থেকে लोकता बोल बु যন্ত্র পাঁচ গোলমাল করছে তুমি উত্তর দিলে না তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি পণ্ডশ্রম ছি তাছাড়া ওর এমনিতেই অস্বাস্থি লাগছিল কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে টেপা শেষ করে লোকটা বললো আমি চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী বললেই হলো বঙ্কুবাবুর হাসি পেল লোকটা কিন্তু আশ্চর্যভাবে ভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেললো সে বললো অবিশ্বাস করার কিছু নেই ইংরেজি আর হিন্দিটা মানে মানে আড়াইতে আমি জানি চোদ্দ হাজার তোমাদের সৌর জগতে आठ सो तेत खाओ बु बाबूदूज খেয়েছেন না হয়তো তোমাকে বঙ্কুবাবু ঠোক গেলেন এই জিনিসটা দেখছ এং একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বাবুর হাতে দিল शत्रुके जखम ना, ना अक्षम कर অবাক হতে শুরু করেছেন বলল এমন কোন বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো দেখি বাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটি কত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি বাংলাদেশেরই বা কি দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গল দেখেননি এমন কি বাগানের বট পর্যন্ত দেখেননি। মুখে বললেন অনেক কিছু দেখেনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে একটা ছোট কাঁচ লাগানো নলবার বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল चो चोकूबा बरफे चाई ऊपर गाढ़ नील आकाशे रामधनुर रंग रंगीन विचित्र नक्शा सब ঘনে ঘনে রূপ পাল্টাচ্ছে কোন বিভৎস জানোয়ার ভালো করে দেখে বাবু চিনলেন সিন্ধু ঘটক একটা নয় দুটো প্রচন্ড লড়াই চলেছে মূলর মতো জোড়া দাঁত একটা আরেকটা গায়ে বসিয়ে দিলের স্রোত শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো বলল ব্রাজিলে যেতে ইচ্ছে করে না বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংসকে কোপিরা মাছ আশ্চর্য लोकताबू लगाल अंधकार रोधे छिटे फोटा एक पास प्रकांड गर्व नाश यत बड़ सब বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অজগরের বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশে ডাঙ্গায় কুমির রোদ পোয়াচ্ছে সার সার কুমির তার একটা নড়ে ওঠে জলে নামবে ওই নেমে গেল সরাত বাবু যেন শব্দটাও শুনতে পেলেন কিন্তু একই ব্যাপার কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন কিন্তু সেই একই কুমির বাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই খালি হাড় আর শরীরের বাকি অংশটা কোগ্রাসে গিলে চলেছে পাঁচটি দাতালো রাক্ষসে মাছ মাছ আজ বাবুর বন্ধু বাবুর বন্ধু এই গল্পটিতে চরিত্রটির সঙ্গে অনেকেই হয়তো মিল পাবেন উনিশশো বিরাশিতে তৈরি স্টিভেন স্পিলবর্গের ইটির বঙ্কুবাবুর বন্ধু বইয়ের পাতায় সত্যজিতের আঁকা অ্যাংয়ের ছবিটি যদি একটু লক্ষ্য করেন চেহারায় তার সঙ্গে ইটির তো মিল আছেই সব থেকে ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং তথ্য হল এই যে ইটি একটি ভালো এলিয়েন সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ছোট্ট একটি ছেলের দিকে সাধারণত হলিউডের ছবি বা বেশিরভাগ গল্পবিজ্ঞানের গল্পে আমরা এই ধরনের বন্ধুবৎসল ভিন গ্রহের প্রাণী খুবই কম দেখেছি সত্যজিৎ রায় বঙ্কুবাবুর বন্ধু গল্পে প্রথম এই রকম একটি বন্ধুত্ব পরায়ণ হিতাকাঙ্ক্ষী ভীম গ্রহের প্রাণীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন আপাতত সানডে সাসপেন্সে শুনছেন বঙ্কুবাবুর বন্ধু পঞ্চাষের বাঁশবাগানে বঙ্কুবাবু দেখলেন একটি আলো এবং সেই কাঁচে ঢিবির মতো অন্তরিক্ষটিকে যেখান থেকে বঙ্কুবাবুকে উদ্দেশ্য করে বিচিত্র একটি গলায় কতগুলি প্রশ্ন এল তারপর বঙ্কুবাবু দেখলেন কাঁচের ঢিবির দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে বঙ্কুবাবুর পরিচয় হল ক্রেনিয়াস গ্রহের প্রাণী অ্যাং এর সঙ্গে অ্যাং তাকে পৃথিবীর নানা জায়গার দুর্দান্ত সব দৃশ্য দেখাল তারপর बंकुबाबू जीव दिए ठोट चेटे बटे निश्चय ए तुमाई देखे तुम्हारे हाथी मन हम निकृष्ट प्राणी खराब नीवने उन्नति करा नीरव अपमान सहयोग शुद्ध मानुष क्या प्राणी बंकुबाबा আর শেষ হল না চক্ষের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল। এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাঁশবন ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না হঠাৎ তার খেয়াল হল যে আবার ঝিঁঝি রাখতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌর জগতের এক গ্রহ তার নামও হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় এর সঙ্গে এসে আলাপ করে গেল কি আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয় তার সঙ্গে তিনি শ্রী বঙ্কু বিহারী দত্ত প্রাইমারি স্কুলে ভূগোল বাংলার শিক্ষক আজ থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক অদিতীয় বঙ্কুবাবু দেখলেন তিনি আর হাঁটছেন নাচছেন দেখতে পাওয়ার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং সসার বা উড় পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চা ঘোষ আড্ডায় এসেছেন তার ৪০ বিঘের বাঁশবাগানের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশে দশটা বাঁশ ঝাড় নাকি রাতারাতি একেবারে নেড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে কিন্তু এইভাবে হঠাৎ নেড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়ে কথা হচ্ছিল এমন সময় ভৈরব চকর্তী হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কর দেরি কেন তাই তাইতো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধু মুক্তার বললেন তা বললে চলবে কেন বংকে চাই রাম তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কিনা রামকানাই চাটা খেই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন ঢুকলেন বললেও বেশি কিছুই বলা হল না একটা ছোট খাটো বৈশাখী ঝড় যেন একটি বেঁটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপর ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন যে হাসি এর আগে কেউ কোনো দিন শোনেনি তিনি নিজেও শোনেননি তারপর হাসি থামিয়ে একটা প্রচন্ড গলা খাকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে নম্বর চন্ডি বাবুকে বলছি আপনাদের বয়সে আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা ও খয়রি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু নিধুবাবু मोसाहेब की जेने जे दल नहीं तो पोषा हुलोटा के पटे दीतेटते আপনার বাঁশ বাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি অ্যাংটি ভারী ভালো এই বলে বাবু তার বা দিয়ে ভৈরব চকর্তির পিঠে একটা চাপড়াই মুহূর্তে পেয়ালাটা পড়ে গিয়ে সব বাইয়ের কাপড়ে চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল শুনছিলেন पंकुबाब बचना सत्यजित री गल्पे सूत्रधार दीप शब्द ग्रहण आबह संगीत एवं स्पेशल एफेक्टे रिचार्ड परिकल्पना पर इंद्राणी रेडियो मेट्री तरफ आंतरिक धन्यवाद श्री सन्दीप राय के पास थार आगामी सप्ताह ठीक समय आ रोमाचकर गल्प नहीं हाजिर सन्डे ससपेंस